قال النبي صلى الله عليه وسلم من باك وهو يعلم أنه لا إله إلا الله وصل الجنة هو كما قال عليه الصلاة والسلام شبه الله العظيم وشبه رسوله النبي الكريم ونقل على ذلكنا من السائدين والساكرين سبحانك لا علم لنا إلا علم ما علمتنا إنك أنت العليم الكثير আল্লাহ পাক পরে দিকার আলমের অনন্ত রেখেছেন মন মগজ দিন আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় দিন ইসলাম সে দিন ও ইসলামের নোর গুরুত্বপূর্ণ খরচ বিধান মাদ্রীপের নামাজ আদায়ের পর কিছু দিনই কথা যত নিয়ামত দান করেন তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ নেয়ামত হল ইমানের নেয়ামত একটা বান্দাকে দান করেন মানুষ মনে করে যে ভালো করতে পারা ভালো খাইতে পারা ভালোবাসস্থান পাওয়া এটাই মনে হয় নিয়ামত হ্যাঁ অবশ্যই এগুলো নিয়ামক কিন্তু আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে ইমান পাওয়া ইমানের দৌলত একটা বান্দা অর্জন করা এটা সবচেয়ে বড় নিয়ামত কারণ এই নেয়ামতের মাধ্যমে সে ভবিষ্যতের অনন্তকাল জীবনের শান্তি বা দুঃখ ফায়সালা করবে ইমানের মাধ্যমে অর্থাৎ ইমানের যদি তার কারো অর্জন না হইবে তাহলে ভবিষ্যতের অনন্তকাল জীবন তার ভয়াবহ আজাদ তার জন্য অপেক্ষা করবে এই সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তালার পক্ষ থেকে বান্দার প্রতি ইমান আর সবচেয়ে বড় দুশ্মন হলো আমাদের ইবলিট ইবলিটের পক্ষ থেকে সবচেয়ে বড় হামলাটাই হয় ইমানের উপর একটা বান্দা আমল না করুক না হোক এই ব্যাপারে ইগ্রিসের পক্ষ থেকে যে পরিমাণ মেহনত হয় এর চাই অনেক বেশি মেহনত হয় কি করে তার থেকে ইমানটা শুকানো হয় আমরা জানি যে যে মাতলিবের নামাজ আদায়ের উদ্দেশ্যে আমরা যখন মসজিদে রওনা দেই তখন আমরা উঁজু করেছি উজু করার মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করেছি এবং এই পবিত্রতা অর্জনের মাধ্যমে আমরা নামাজটা করতে পারবো বলে জানি এবং মানি নির্ধারিত কতগুলো অঙ্গ ধৌত করার মাধ্যমে উঁজুটা অর্জন হয় এই কথাটা আমরা জানি এবং এমন কিছু কাজও আছে যে কাজগুলো রুজু করার পরে তারও পক্ষ থেকে প্রকাশ পেলে তার উঁজুটা হস্ত হয়ে যায় এমনকি একজন মানুষ যদি এই মাত্র উঁজু করেছে এখনো অঙ্গ প্রত্যঙ্গ নাই মাত্র গেটটা অতিক্রম করে আসছে কিন্তু উঁজু ভেঙে যায় মতো এমন কিছু তার পক্ষ থেকে প্রকাশ পেয়ে গেছে এখনো অঙ্গ ঠুকাই নাই কিন্তু সে আবার অজুখানায় যায় উজুকা করলেন হ্যাঁ এমন কিছু কাজ আছে যে কাজগুলো অজুয়া ব্যক্তির পক্ষ থেকে প্রকাশ পেলে উঁচুটা রোজা আসতে সূর্য উদয় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত কিছু বিষয় থেকে বিরত থাকা পানাহার করা স্ত্রীর সাথে মিলিত হওয়া থেকে বিরত থাকার নাম হলো রোজা অতএব কারো পক্ষ থেকে যদি এই সময় মধ্যে রোজা ভেঙে দেয়ার মতো এমন কিছু বিষয় প্রকাশ হয় তাহলে তার রোজাটা ভেঙে যায় ঠিক তেমনিভাবে আমরা যখন নামাজ শুরু করি নামাজ শুরু করার দ্বারা আমরা নামাজটা যদি ঠিকমতো মতো করতে চাই রাখতে চাই তাহলে এমন কিছু কাজ আছে নামাজের ভিতরে প্রকাশ পেলে একজন নামাজি ব্যক্তির নামাজটা হয়ে যায় কথা বললো ভেসে দিল অথবা পুজো ভেঙে যায় মতো কোনো কিছু তার নামাজের ভিতরে প্রকাশ পাইল ঘটে গেল তার নামাজটা নষ্ট হয়ে যায় তার মানে অর্থাৎ যে কোনো কাজ এটাকে অর্জন করতে হয় এবং এটাকে ভাঙ্গার এমন কিছু বিষয় সব কিছুরই ভাঙ্গা এবং গড়া অর্থাৎ যদি আমি উজু দ্বারা ন্যা করতে চাই তাহলে আমার উজুটাকে রাখতেও হবে ভাঙতে দেওয়া যাবে না ইচ্ছে কোনো হোক অনিশ্চয় হোক উজুটা ভেঙেই যায় ঠিক তেমনিভাবে নামাজটা যদি আমি ঠিকঠাক মতো উঁজু সহকারে রাখতে চাই শেষ পর্যন্ত আমার উঁজুটা রাখলেই নামাজটা হবে এবং রমজান শরীরে দিনের বলা নিষিদ্ধ বিষয় থেকে বিরত থাকার মাধ্যমে আমার রোজাটা ঠিকঠাক থাকবে অর্থাৎ সব কিছুর ভাঙ্গা আছে গড়া আছে অর্থাৎ সব কিছু ইচ্ছা করেই অর্জন করতে হয় ইচ্ছা করেই উঁজুটাকে করতে হয় ইচ্ছা করেই নামাজটাকে শুরু করতে হয় ইচ্ছে করেই আমার নিয়ত্তরে রোজাটাকে রাখতে হয় এবং ইচ্ছে করেই আমার ইত্যাদির সময়ে রোজাটাকে ভাঙতে হয় ইচ্ছে করেই আমার উঁজুটাকে নষ্ট করা যায় এবং অনিচ্ছায় অনেক রোজা জন হয়ে যায় ঠিকভাবে ইমান এমন এক জিনিস এটাকে ইচ্ছে করে অর্জন করতে হয় ইচ্ছে করে এটাকে ধরে রাখতে হয় মরণ পর্যন্ত শয়তানের সাথে মোকাবেলা করে ইমানের উপর আমার অটল অভিচল থাকতে হয় তাহলে ওই ইমানের মাধ্যমেই জান্লাতে আশা করা এখন আমরা মনে করি যে বংশ পরম্পরা মা বাবা মুসলমান বাপদাদা মুসলমান বংশ পরম্পরা আমি ইমানে মনে করি যে আমার ইমানটা না ভাই সব কিছুই ইচ্ছা করার দ্বারাই অর্জন করতে হয় এমনি এমনি কোনো বিষয় অর্জন হয়ে যায় না ঠিক তেমনিভাবে ইমানও এমনি এমনি অর্জন হয়ে না ইমানটাকে কষ্ট করে হাসিল করতে হয় কষ্ট করে শিখতে হয় এবং আমি যদি ইমানের মাধ্যমে জান্নাত পেতে চাই আল্লাহ তালার বিদার পেতে চাই আল্লাহ তালা সন্তুষ্টি পেতে চাই তাহলে অবশ্যই আমার ইমানটাকে ধরে রাখতে হবে শয়তান যেন আমার কোনোভাবেই আমার ইমানটাকে ভস্ত না করতে পারে এই জন্য সদা সর্বদা পাহারাদারি করতে হবে এই ভাই ইমানটাকে শিখতে হয় ইমানটি ইমান হল আমরা ছোট্টবেলা একটা কালিমা করছি কালিমা এটা ইবা ইহা মোহাম্মদুল রসুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই হজরত মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ করতে এখানে আমরা আল্লাহ তালা ছাড়া আর কোনো মাহবুদ নাই এবং আল্লাহ তালাকে শারীরিক বিষয়ে মাননা সেটার কথা বলা হয় তো ছোটবেলায় ইমানে মুসবান করছি সংক্ষিপ্ত ইমানের কালিমা ইমানটি যে ইমান হল আমি আল্লাহর প্রতি আল্লাহ তালা জমন তার নাম ও গুলগুলি সহ আল্লাহর প্রতি এখানে এই কালিমার ভিতরে দুটো অঙ্গীকার করেছে এক অঙ্গীকার আমি আল্লাহকে মাললাম আর কাউকে মালিলাম আল্লাহ তালে কোনো মহবুব নাই একমাত্র আল্লাহ আমার মহবুব আল্লাহ আমার কালেক আল্লাহ আমার আমার আল্লাহ এটা সোমই কি কানে বলন আমানতু বিল্লাহ আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম বিআসমাহি ওয়া আল্লাহ তাআলা নাম ও গুণাবলী সহ আল্লাহর প্রতি ঈমান আনলাম কামা হু আল্লাহ কেমন আল্লাহ কেমন আল্লাহ তাআলা কত নামে তার পরিচিতছেন আল্লাহ কেমন আউযু বিল্লাহ মিনাশ আপনি বলুন আল্লাহ এক আল্লাহ কেমন আল্লাহ এক আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নাই আল্লাহ তাআলা প্রতাপের অধিকারী তার সাথে কেউ শরিক নাই তিনি সব কিছুতে পৃথিবীর নিয়ন্ত্রণ করেন সব কিছু তার ক্ষমতার অধীনে আর সবাই আল্লাহ আল্লাহতালার উপর সবার উপরে আল্লাহ তালা ছত্র ক্ষমতা মালিকানা প্রতিষ্ঠিত হয় আল্লাহ কেমন আল্লাহ আল্লাহ তালা এক তার সাথে কেউ শরিক নাই অংশীদার নাই তারপর কোন কাজে কেউ সাহায্য করতে হয় আল্লাহতালা এক আল্লাহ সমাজ আল্লাহ তালা অনুসাপেক্ষী সবাই তার প্রতি মুখাপেক্ষি আল্লাহ তালা তারও প্রতি মুখা পেটছি ন আল্লাহ এমন আল্লাহ সময় আল্লাহ তালা মুখা পেছি সবাই তার প্রতি মুখা পেছি আল্লাহ এমন আল্লাহ তালায় কোনো সন্তান আছে কিনা তিনি কাউকে জন্ম দেননি অর্থাৎ তার কোনো সন্তান নেই বলেন নিউলা আল্লাহ তালা কেউ জন্ম দেওয়া হয়নি অর্থাৎ আল্লাহ তালার কোনো পিতা নাই আল্লাহ তালার উপরেরও নাই নিচেরও নাই আসালও নাই তোরাও নাই অর্থাৎ সন্তানও নাই পিতাও আল্লাহ এমন বলেন যে কুহুক সাহস আল্লাহ তারা সমতুল্য সমকক্ষ সমপর্যে আল্লাহ তারা সাদৃশ্য থাকে সাদৃশ্য অবলম্বন করতে পারে সমপর্যায় এমন কেউ নাই এই আল্লাহ এমন আমি কামাহ আমি আল্লাহর প্রতি বল আল্লাহ কেমন আল্লাহ কেমন এই আল্লাহ তারা একটা স্বতন্ত্র সুরা নাজির করে বললেন আল্লাহ এমন আল্লাহ এই সুরা এত দামি কেন চুরো এক রাস যদি কেউ তিনবার পাঠ করে আল্লাহ তালা তাকে এক শতম কুরাণ শরীফের স্বাব দান করে কেন এত এক খতম কোরআন শরীফের স্বাব কেন দান করেন এখানে আল্লাহ তালা দূরাবলের কথা ব্যক্ত করা হয়েছে তাই সুরাতার দাম এত দাম আয়তন করতে অনেক দামি একটি আয়ত কেন আল্লাহুল ইল্লাহুয়ার উপায় আল্লাহ তারা কিন্তু কোনো মাদুদ নাই তিনি চিরন্দিত তিনি মহান সবকিছু নিয়ন্ত্রক আল্লাহ তালার গুণাবলি যেখানে থাকবে সেটা দামি হয়ে যাবে আল্লাহ তালাকে যে মানবে সে দামি হয়ে যাবে আল্লাহ তালার হুকুম পালন করবে সে দামি হয়ে যাবে আর আল্লাহুল সেবুর ভিতরে যে সমস্ত আয়াতের তারতম্য তারা আমরা পুষেছিলাম বলছে এটা অত্যন্ত দামি কেন আল্লাহ তালা নাম ও দরত্বের কথা বলা হচ্ছে তাই কাছে দাম আমরা এখানে আল্লাহ তালার উপর অঙ্গীকার বক্তব্য দিলাম আমি আল্লাহকে মানলাম আল্লাহ তালা নাম ও গুণাবলি সহ আল্লাহ তালা যেমন আল্লাহ কেমন আল্লাহ তালা জানিয়ে আল্লাহ তালা যত নাম আছে যত নাম আছে আমি জানি কোরআনের ভিতরে আছে হাদিসে আছে শিখাইছেন ওই আজমত বরত্বের উপর আমরা কি আল্লাহ তালা রাজ আল্লাহ তালা রিদিক যাতে আর কেউ হৃদিক দিতে পারে না একমাত্র আমাকে রিদিক দিতে পারে আমার লাভ ক্ষতির মালিক একমাত্র আল্লাহতালা আর কেউ আমাকে কোনো ক্ষতি করতে পারে না উপকার করতে পারে না আল্লাহ আমাকে সন্তান দিতে পারে আমার কোনো পীর বলা আমাকে সন্তান দিতে পারে না মুদ্রাফির হোক জিন্দাপ হোক কোনো মাদের বলা আমার লাভ ক্ষতি বা সন্তান দিতে পারে না এ আল্লাহতালা ব্যাপারে এবং সার্বিক বিষয়ে আল্লাহ তালা হঠাৎ আল্লাহ তালা আমার অর্থাৎ আল্লাহ তালা বিধানদাতা আইনদাতা আল্লাহতালা ছাড়া আর কেউ আমাকে বিধান দিতে পারে না সৃষ্টি যা বিধানও মানা হবে তা আমাকে একটা সৃষ্টি করছেন একমাত্র বিধান তিনি আমাকে দিতে পারেন আমার মতো কোন নাবাস্থানের সৃষ্টি যে আমাকে কোন আইন দিতে পারে না কোনো বিধান দিতে পারে না যদি কেউ একমাত্র বিধান দেওয়ার ক্ষমতা গুণ এটা আল্লাহ তালা কিবাদ একটা কিবাদ এখন যদি কেউ মনে করলো আল্লাহ তালা তো ঠিক আছে আইন দিতে পারেন বিধান দিতে পারেন কিন্তু অনেক গোষ্ঠী বা ব্যক্তিরও এই ক্ষমতা আছে তারাও আইন দিতে পারে আমাকে বিধান প্রণয়ন করতে পারে রচনা তৈরি করতে সংবিধান তৈরি করার অধিকার তাদেরও আছে তাহলে আল্লাহ তালা যে একমাত্র বিধানদাতা আইনদাতা এই গুণের মধ্যে অন্য কাউকে শরিক করে দিচ্ছে শিরিক করে দিচ্ছে শিবিক কিন্তু আমরা এটা মনে করি যে কোনো মূর্তির সামনে মদের গিয়ে মাথানত করলে এটা শিবির হয় এটাও শিবিক যে কাউকে বিভিক মনে করা কাউকে ভালো অধিকারী মনে করা এবং আল্লাহ তালা আইনদাতা সেখানে অন্য কাউকে আইনের ক্ষমতা আছে তাদের তারাও আমার জন্য আইন মানা পারে এই মনে করলে সে আল্লাহ তালা গুণ যে বিধানদাতা এই বিধানদাতার ক্ষেত্রে অন্য কাউকে শরিক করে সে মূর্তিক হয়ে গেছে তিন নম্বর হলে বিরূপ আই দৃশ্য রাখা দিন আল্লাহ তালা শিবিক ক্ষমা করবেন না কখনো ইন্ডাল মনাউদ্দিন সেই অত্যন্ত জগন্য করা এই ক্ষমা আল্লাহ তালায় ক্ষমা করবেন অন্য কোনো টুকাপাটা ভুল হয়ে গেছে এটা মা করতে পারে তো আমরা আল্লাহ তালাকে মানছি একমাত্র আল্লাহ তালাই আইন দাতা একমাত্র আল্লাহ তালায় রিবি একমাত্র আল্লাহ তালায় সৃষ্টি করতা একমাত্র আল্লাহ তালাই সব কিছুকে নিয়ন্ত্রণকারী আর কারো কোনো অধিকার নাই ক্ষমতা নাই যে সার্বভৌমত্বের অধিকারী একমাত্র আল্লাহ তারা সকল ক্ষমতা উৎস একমাত্র আল্লাহ আর কেউ ক্ষমতার উৎস নয় অনেক মানুষের আগ্রদা হলো। প্রমুখ হল জনগণ হল ক্ষমতার উৎস ক্ষমতা আনয়নকারী না একমাত্র ক্ষমতার অধিকারী সকল ক্ষমতা উৎস একমাত্র আল্লাহ তালা এই গুণের অধিকারী একমাত্র আল্লাহ এখন যদি কেউ এই গুণের মধ্যে শরিক করে তাহলে সে মুশিক হয়ে গেল নাম্বার ফোর রয়েছে পুজুহীন ব্যক্তির নামাজের মতো তার হুকুম হবে পুজুহীন ব্যক্তি যদি কষ্ট করো হাজার টাকার নামাজ করে দুই লাখের নামাজ আল্লাহ কম করবেন কিন্তু যদি কোনো মুসলিক শিরিপ করছে আল্লাহ তালার কোন মধ্যে কাউকে অংশীদার সাব্যস্ত করে সে যদি প্রাসত্য নামাজ তাকবিরে উল্লাস করে সে উজুহীন ব্যক্তির নামাজির মতো তার নামাজের মধ্যে তাকে গবেশ করে তাকে জাহান নামিয়ে করা হবে কারণ কি সে আল্লাহ তালার হুকুমকে বিধানকে অর্থাৎ আল্লাহ তালার গুণ ও নামকে সে এখানে শিরিক করে তুলছে আল্লাহ তালা এই বিধানের মধ্যে অন্য কাউকে শরিক করে তুলছে এই জন্য সে চিরকার জাহান্নে যায় আল্লাহ তালা আইনের ভিতরে আল্লাহ তালা ক্ষমতার ভিতরে অন্য কাউকে শরিক করে তেলছে এই জন্য আমরা বললাম কি আমরা আল্লাহ তালার প্রতি ইমান আনলাম আল্লাহ তালা না আল্লাহ তালা যেমন তো নাম সক অথচ এতে একটা অঙ্গীকার করা এই অঙ্গীকারের উপর যতদিন আমরা থাকবো ততদিন আমরা ইমানদার যখনই আমার থেকে অঙ্গীকার উঠে যাবে তখনই আমি আর ইমানদার না ইমান হয়ে যাবে আমার ধরে রাখতে হবে আল্লাহ তালা যত পাওয়ার আছে সুপার পাওয়ার একমাত্র আল্লাহ এই পাওয়ারের উপর আমার বিশ্বাস করতে হবে গাওয়ার উপর আমার থাকতে হবে মেনে নিলাম আল্লাহ আমাকে বলাইছেন তিনি আমাকে যত বিধান দিচ্ছেন যত বিধান ছোট থেকে বড় বড় থেকে ছোট শক্ত নরম সহজ কঠিন যত বিধান দিচ্ছেন সব মানিয়ে নিলাম শীতকালে নামাজ আমার উপর বিধান দিচ্ছেন আল্লাহ আমি পালন করব গরমকারী দিচ্ছেন পালন করব আল্লাহ তালার আরো অনেক হুম আছে যে আমার বাহ্যিকভাবে দেখা যায় লস হয়ে যেতেছে দেখার দিবো আমি তো দেখা যাচ্ছে আমার সংকট কমে যেতেছে এরকম অনেক করতো যেটা আমাদের এখনো ধর্মে না কোনটা ঠিক কোনটা বেশি কিন্তু আমার আমি যদি আল্লাহ তালাকে মানি বলি তাহলে আমার প্রথম কথাই স্বীকার করতে হবে আমি আল্লাহ তালা সকল বিধান মানি আেনে নিল তো ইমানদার মানিয়ে যাওয়ার পরে একে আল্লাহ তালা বিধানের সাথে পালন করতে হচ্ছে বিধানের সাথে পালন করতে হচ্ছে আল্লাহওয়ালা বুঝলি আর যদি কোন একটা বিধানকে অস্বীকার করে আল্লাহ তালার সমস্ত বিধানের কোন একটা বিধান তাহলে সে ইব্রিসে টাকা হয়ে যাচ্ছে ইবলিশ আল্লাহ তালা সব বিধান লঙ্ঘন করে নাই শুধু শুধুমাত্র একটা বিধান লঙ্ঘন করছে যে আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ কেন আমি আদমকে শ্রদ্ধা করবো শ্রদ্ধা চলা দরকার আদমকে আমার কেন আমি শ্রেষ্ঠ সে দলীয় দিকে ফলাক্তা নিশ বা ফলাক্তা ভুল নিন তিনি সে আপনি তো আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর আগুনকে মাটি থেকে সৃষ্টি করছেন আর আগুনের ভাব বা প্রজণ হল এটা উপের দিকে উঠে এটা উত্তম শ্রেষ্ঠ আর মাটিতে ছেড়ে দিলে মিটির দিকে চলে যায় অতএব এটা অনুত্তম অতএব আমি উত্তম হয়ে অনত্তরের সামনে মাথা ঝুঁকাতে পারি না এই আল্লাহ তালা বিধানকে সে মানিয়া বাই না এই সে বিমান হয়ে গেছে সে দ্বিতীয় অঙ্গীকার হল আল্লাহ তালা সকল বিধান আমি মানিয়া বাই না এই দুই অঙ্গীকারের উপর আল্লাহকে মানবে সবার উপরে এবং আল্লাহ তালা যত বিধান আছে সবার উপরে আল্লাহ তালে বিধান চলবে এই দুই অঙ্গীকারের উপর যতদিন আমি থাকবো ততদিন আমার নাম হবে মৌমিক মুসলিম ইমানদার আর যদি আল্লাহ তালা সমস্ত বিধানের মধ্য থেকে কোনো একটা বিধানের ব্যাপারে আমার কেমন কেমন জানি লাগে আল্লাহ তালা যা প্রতিবাদের ব্যাপারে কোনো ধরনের সন্দেহ সন্দেহ লাগে তখন আর আমি ইমানদার থাকবো তো আল্লাহ তালা আমাদেরকে যেভাবে আল্লাহ তালা চান ইমান যেভাবে ইমান আনলে ইমান আনা বলে সেভাবে ইমান গ্রহণ করা ইমান অর্জন করা ইমান হাসিল করা একটা অভিজ্ঞতা এই ইমান আনার পরে ইমানটা ভেঙে যায় কিছু কারণ আছে এদের ওগুলো শিরিপ করলে ইমান ভেঙে যায় আর কিছু কারণ আছে ইমান ভঙ্গের বারোটা টাকা এক নম্বর কারণ হল আল্লাহতালার কোন হুকুম অস্বীকার করে যত বিধান আছে সব বিধানের মধ্য থেকে কোন একটা বিধানকে অস্বীকার করলে সে পুকুরি করে নেই আল্লাহ যে দুই নম্বর আল্লাহ তালা কোনো বিধানের ব্যাপারে সন্দেহ করে মমিন হইল পটকা মমিন হইল তাকেই বলে যে কোনো ধরনের সন্দেহ করে না আল্লাহ তালার বিধানের ব্যাপারে মমিন তো তারাই মমিন হল সেই ব্যক্তি আল্লাহ রাসুলের প্রতি ইমান আনে সেই ব্যক্তি ইমান আনার পরে আর কোনো ধরনের সন্দেহ করে না দিনের কোন বিধান আছে সন্দেহ করে না এটা কি এই বোন বিধান সত্য বিধান কি আল্লাহ তালা দিতে পারে হ্যাঁ দিতে পারে কোন বিধানের ব্যাপারে আপত্তি করে হ্যাঁ এরকম বিধান দিল কথা কথা চোর যদি চুরি করে এবং নির্ধারিত পরিমাণে যার সাক্ষরভাবে চুরি করছে অতএব চোরের দ্বারা থেকে জনগণকে বাঁচানোর জন্য এবং চোরা যেন ভবিষ্যতে এরকম ধরনের চাপান না করে আল্লাহর বিধান তার হাতটা কেটে দেয় এখন কেউ আপত্তি তুলল মন্ত্রী থেকে দিয়ে পুলিশ পর্যন্ত সবাইকে তৈরি করবে সকলের হাত কেটে দিলে কি অবস্থা হবে তার ব্যাপারে আমি আপনি কথা বললেন আল্লাহর বিধানের ব্যাপারে আপত্তি তুললেন যে এরকম করে এটা কেমন বিধান দরবার আইন চোদ্দশো বছরের পুরানো আইন আধুনিক জামানায় চলতে পারে এই আইন তারা মানল না বরং চুরের ব্যাপারে তারা ভিন্ন শাস্তি ভিন্ন আইন বানাইল আল্লাহ তারা একমাত্র আইনদাতা আর তারা নিজেদের ইচ্ছা মতো এক বিধান সারা পৃথিবীর এক অরাজকতা চলতেছে এবং নিজেদের ইচ্ছাগত করে আল্লাহর বিধান প্রত্যাখ্যান করা নিজেদের ইচ্ছা আইন বানিয়ে সমাজ পরিচালিত করতে যাওয়া বলতে চামলাই বাংলা আল্লাহ তারা একটা বিধান বিধানের করে আপত্তি তুললে ইমান থাকে না জিনা করলে তার আল্লাহ তলের হুকুম কি তাকে জন্মে যাবে তাকে দুনিয়া থেকে জিনা এমন এক পাপ এই পাপের কারণে একজন মানুষ দুনিয়াতে থাকা যোগ্যতাকে হারিয়ে দেবে আল্লাহর বিধান হল এই পাপ জিনার মাধ্যমে মানব জাতির যে বংশ পরম্পরা আছে এটা ভস্ত হয়ে যায় যাব সন্তান হয়ে যায় অতএব তাদের পক্ষ থেকে বিধান এক বিধান যদি অতএবই বিধানের ব্যাপারে যদি কেউ জানে বিনা যদি বলেন এই বিধান যদি থাকে কেউ জিনা করবে কোনো দিচ্ছে না এই আল্লাহ তালা কিন্তু তোমার আইনটা থাকার মাধ্যমে অসংখ্য পা সেটা মানুষ এমনি বেঁচে থাকবে না তো আল্লাহ তালার কোন বিধানের ব্যাপারে আপত্তি তোলা ইমান ভঙ্গের কারণ চার নম্বর আল্লাহ তালা কোনো বিধান নিয়ে ঠাক্কা বিদ্রোধ করা মশ্চরা করা মজা করা যেমন পর্দার ব্যাপারে বললো সেই পর্দা করে কি রাখা পর্দা তো করবে ওই সমস্ত ব্যক্তিরা যারা চেহারা দেখাটা করেছনি কারোর চেহারা আমি তো স্মার্ট আমি কেন তো পর্দা করবো সে আল্লাহ তালা কারণ পর্দার ব্যাপারে বললো তাকে কিন্তু রাস্তায় করুক তা আল্লাহ তালা বিধান নিয়ে সে ঠাক্কা করলো মশ্করা করবো বিক্রুপ করলো আল্লাহ তালা বিধান নিয়ে তামাশামূলক কথা বললো তারই মানুষের সে যদি নামাজও করে অজুহীন ব্যক্তির নামাজের মতো হবে কোন নামাজ তো বলল আপনি কার বিধানের ব্যাপারে নিয়ে মতো করলেন আল্লাহ তালা কোন বিধানের ব্যাপারে বিধান নিয়ে ঠাক্কা করা মস্করা করা বিপ্লুপ করা ইমান ভঙ্গের কারণ এই মানে তার কোন দিতে পাঁচ নম্বর হল আল্লাহ রাতুল সাল্লু আলহিসাল্লামের সাথে বেয়াজ আল্লাহ রাতুলকে নিয়ে রাতুলের সামনে বেয়া দুদিগুলোর কথা বলা কোটে কথা করা ব্যঙ্গ করা এই ইমান ভঙ্গে কাজ কেউ যদি রাতুল সরে স্বামীর কথা বলে তার বিচার একটাই দুনিয়া থেকে বিদায় করে দেবে কারণ নবী হলে সবচেয়ে মমিনের কাছে তাদের ডানের চাকরি হয় মমিন নবী মমিনদের ডানের চাকরি অথবা কেউ যদি আপনা ও স্বামী বেয়া দিবি করে বেয়া কথা বলে সাহেব ইমান থাকতে পারে কেন ইমান ইমান তো বড়ই ছিল আল্লাহকে মানলে আচরিত মানলে সেক্ষেত্রে ইমান আল্লাহকে মানলের আচরিত মানল তাদের সামনে বেহাজবিমূলক কথা বলছে তাই না ছয় নাম্বার কোরআন হাদিসের সাথে বেয়াজুবি করা একটা তো কোরআন হাদিসের সাথে বেহি করা কোরআনের সাথে হাজ্যিকভাবে অপমানজনক আচরণ করছে বেহাজুমিমূলক আচরণ আর এক চলছে কথা বলো কোরআন হাদিফ আবার ধূমিকা এই চোদ্দশো বছরের পুরে না কিচ্ছা কাহিনী গল্প কি বর্তমান আধুনিক জমানে এই বিধান চলেনি হ্যাঁ বেধুমূলক কথা বলি কথার কথায় হাফিজ মানে আপনি কার কথার ব্যাপারে এরকম ধরনের ব্যা দিবি কথাটা বলে ফেললেন কথার ব্যাপারে এরকম বেয়া দিদিমূলক কথা বলছেন আপনার ইমাম থাকেন কোরআন হাফিজের সাথে সাত নম্বর ইসলামের অকাঠুকুমা হালারকে হারাম মনে করা এবং হারামকে হালার মনে করা সুদ হারা দিবা আল্লাহ সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালার করেছেন সে সুদের তো পার্সেন্ট করে দেবে এমন হারা সে বরং ব্যাংক থেকে কত পার্সেন্ট সুদ দিবে নিবে এটার হারও নির্ণয় করেছিল আল্লাহর বিধান হল সুদ হারা যারা দিবে এটাদের সাথে জড়িত হবে তা হামলাম আর সেখানে বৈধতা দিয়ে দিল সুদের হার নির্ভর করে দেবে কিমান থাকতে পারে আল্লাহ তালা বলছেন রায় ইসলাম বলছেন যে সুদের সাথে যদি কেউ নেনাচানা করে সেজন্য আল্লাহ তালার সাথে যুদ্ধে ব্যক্ত আর আল্লাহর সঙ্গে যদি কেউ যুদ্ধে যুক্ত হয় সে কখনো জড়িয়ে হতে পারবে সুদ অত্যন্ত জঘন্য হারা কতটা জঘন্য পথ যে মায়ের সাথে বিনা করা যেই পথ সুদ সুদের লেনা তেনা করা এই পরিমাণ সর্বনিম্ন মা আর তারা রাষ্ট্রীয় এটা ধার বিনিয়োগ করা যায় ব্যাংক এত পার্সেন্ট সুদ দিবে আর তোমরা এত পার্সেন্ট সুদ দিতে বাধ্য মানুষদেরকে পতের উপরে পরিচালিত করে বাধ্য করতে দে এমনি করতে হবে একজন মানুষ কখনো আল্লাহতালার সাথে বিদ্রোহ করে আল্লাহ তালা বিধানের বিধানের বিপরীত দিয়ে চলে কখন ইমানদার থাকতে পারে এবং মুসলিমদের বিরুদ্ধে কোন কাপ্তার মাতৃতিকদের কর্মকাণ্ডে মাতৃকদেরকে সাহায্য সহযোগিতা করা মুসলিমদেরকে মারার জন্য মুসলিমদেরকে অত্যাচার করার জন্য মুসলিমদেরকে কষ্ট দেওয়ার জন্য মানুষদেরকে কথা দিয়ে কষ্ট দিয়ে বিভিন্ন পদ্ধতিতে ঠাকুরদেরকে সাহায্য করে মুসলিমদের ক্ষতি সাধারণ কিমান ভঙ্গের কারণ আর মুসলিমও এখন মুসলিম মুসলিম মুসলিমানের ভাই হিন আমার মুকমিনও নাকি কুয়া মুমিন আয় অত কোনো ভাই কোনো ভাইকে কষ্ট দিতে পারে না যদি কষ্ট দিল তাহলে তার সেয়া কিমানের মধ্যে থাকে এবং ইসলাম ছাড়া নয় নম্বর হল ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অন্য কোনো তন্ত্র মন্ত্র অন্য কোনো জীবন ব্যবস্থাকে ইসলামের চেয়ে উন্নত অথবা ইসলামের সমান সমান মনে করলে ইমান নম্বরকার ইসলামই সবচেয়ে উন্নত ধর্ম ইন্দা ইসলাম একমাত্র আল্লাহ তালার কাছে পছন্দনীয় দিন হলো ইসলাম অমাইয়াবি গর্ব ইসলামী দিন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ও আদর্শকে ওটাকে প্রকাশ করবে শান্তি আকায় ফলেই লোকবেলা নিম্ন তার থেকে ও কবুল করা হবে না তার পক্ষ থেকে ইসলামটাকেই কবুল করা হবে অতএব ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্র অন্য কোন জীবন ব্যবস্থাকে অন্য কোনো ধর্মকে ইসলামের সে উন্নত মনের পর লোক আপনার সমান সমান মনে কর লোক আপনার ইসলামের ধারে কাছে আর কোন ধর্ম হতে পারে ইমান মনের কারণ নম্বর হল কোনো কাপ মুদ মুক্তার নাতৃকদের কর্মকাণ্ডের প্রতি সন্তুষ্টি প্রকাশ করা পূজার সময় আসবে শারদীয় দুর্গার শুভেচ্ছা কোন মুসলমান শুভেচ্ছা জানাতে পারে না মুসলমান মুসলমানের কাজের প্রতি সন্তুষ্টি প্রকাশ করবে কোন তারপরে যে কোনো কাজের প্রতি সন্তুষ্টি প্রকাশ করবে ইমান ভঙ্গের কারণ ইমান মুসলমান এটা করে না মুসলমানদের সন্তুষ্টি প্রকাশ করার বিষয়ে আল্লাহ তারা যত বিধান দিচ্ছে এবং আল্লাহ তালাকে যারা মানে তাদের প্রতি আতাপ করা তাদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে তাদের সাথে চলা করা বিজাতীয় কোন তাদের প্রতি কখনো সন্তুষ্টি প্রকাশ করে হবে না বরং প্রকাশ্যে ইপা ইসলামের মতো নিন্দা ঋণা প্রকাশ করবে তাহলে তার কিমান হবে কিমান সঠিক বলে এগারো নম্বর হল তার কাছে গায়বের বাবর জিজ্ঞেস করা একমাত্র গায়বের পাপর আল্লাহ তালা জানে মতাই আল্লাহ তালার কাছে হল একমাত্র গায়বের চাপিকাটি গায়ব সম্পর্কে আর কেউ জানে তারা কাছে গায়েবের খবর জিজ্ঞেস করছে কেন এই বিশ্বাস করে জিজ্ঞেস করতে শেষ গায়ব জান অর্থাৎ জানেন আর কেউ গায়ব জানে না অর্থাৎ করলে ইমান আপনাকে বারো নম্বর হল যারা কাফের তাদেরকে কাফের মনে না করা ইমান ভঙ্গের কারণ আল্লাহ বলসেন মোহাম্মদুল্লিন কাপড়ের দূরপতি মোহাম্মদ তার সাথে সঙ্গী অত্যন্ত কঠোর এই কাপড় বলতেছে আল্লাহ তালা আলায় বলে যে কাপড়কে কাপের বলা যাবে তাহলে সে আল্লাহ তারা হুকুম করছে আল্লাহ তালা হুকুম শুধু তো ডুবই না প্রজান তো হুকুম করে ফোন আল্লাহ তালা বলছে এদেরকে কাপড় বলো আর বলতেছে কাপেরকে কাপের বলা যাবে না আমি যদি তাকে কাপড় বললাম জাহান যদি হের তাহলে কি তার সাথে শান্তিতে চলত আপনি কি আল্লাহ সাথে বেশি শান্তি বুঝে গেছেন আল্লাহ তাকে যাকে বলছে মুমিন তাকে আপনার মমিন বলতে হবে যাকে বলছে মোনাজিক তাকে মোনাবিক বলতে হবে যাকে বলছে কাপের তাকে কাপের বলতে হবে যাকে বলছে মুশ্রিক আপনার মুস্রিক বলতে হবে যদি আপনি আল্লাহ তালাল এই বিষয়ে কাপেরকে কাপের মনে না করেন মুশ্রিককে মুশ্রিক মনে না করেন আল্লাহ তালা এই হুকুমের মধ্যে আপনি আসেন নাই আপনি কাপ এই জন্য আল্লাহ তালা এই যে বারোটা পয়েন্ট এই বারোটা পয়েন্টের কোন পয়েন্ট যদি কারো পক্ষ থেকে প্রকাশ পায় পুজো ভাঙে গেলে তো সামান্য ক্ষতি যে আমার উঁচু ভেঙে তার নামাজ পড়তে পারতেছি না কোন জুড়ে শুইতে না আবার উঁচু করে নামাজ পড়তে পারবো কোনতে পারবো কিন্তু ইমান ভেঙ্গে গেলে এত ক্ষতি এত ক্ষতি যেটা পূরণ হওয়ার না কি ক্ষতি ইমান ভেঙ্গে যাওয়ার সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত নেমিশে বাকি পুরা সাদাটা এক নিমিশে কাম এত ক্ষতি আর হবে আবার যদি মনে নেই আমার ইমের নামের পর নতুন করে আমার লেখা হবে গুলো আবার আইনে ডুবিয়ে দিবে পরবর্তীতে যুগে যুগে ইব্রিটের হামলা বসে নয় যুগযুগে ইব্রিট একজন মুসলমানকে এখন মূর্তির সঙ্গে চিন্তা করাবে না এমন কোথাও অলঙ্ঘন করাবে এমন কোথাও কাজ তার থেকে প্রকাশ করবে প্রকাশ করে তাকে নির্মাণ বানিয়ে করবে সে নিজেই জানবে না তার ইমানটা ভেঙে কিন্তু মুমিন ব্যক্তিকে এখন পূজা করাতে পারবে না মূর্তির সঙ্গে কিন্তু এমন কাজ করাবে বিধানকে অস্বীকার করিয়া তাকে নির্মাণ বা সে নিজেও কাজ কোন নেতাই ভাষণ দিবে মোহাম্মদ সাল্লিউসাল্লামের দেশ আরব দেশ একটা মরুভূমির দেশ গরিব্রস্ত ওনাদের দেশে হজের প্রবর্তন করছে নিজেদের দেশ স্বাবলম্বী করার জন্য নাও দিদি এখন গ্রামের কৃপা চা খাইতেছে আর তার কথাটাকে সাপোর্ট করছে শুধু হ্যাঁ কথাটা ঠিক হয়েছে সে বলেছে আর এই বদমাই ছেলে সাপোর্ট করা সর্বযোগী হামলা চলতেছে মানুষদেরকে কি করে বেমান বানাচ্ছে এই জন্য আমাদের পাহাড়া দায়ী করতে হবে যে ইমান ভেঙে গেলে এত ক্ষতি জীবনে সমস্ত মেঘ এক মেঘে পাচ্ছে দুই নম্বর সে কোনোদিন কারো সুপারিশ পাবে নতুন সুপারিশ পাবে না সে তিন নাম্বার সে কখনো জাহ যাবে না চার নাম্বার সে অনন্ত কাজের জন্য জাহান দেবে এবং এরকম বারোটা কারণে কোনো কারণ যদি কারো থেকে কোনো মুসলমান থেকে প্রকাশ পায় তাহলে মুসলিম কবরস্থানে তাকে দাপন করা হবে না তার জানাজা করা হবে না এবং সে তার মোহামেলা কাপারদের সাথে করা হবে আল্লাহ তাহলে আমাদেরকে ইমান অর্জন করা ইমানের উপর হতা অবসল থাকা ইমান ভেঙে যায় মতো কারণগুলো থেকে ব ا� уров, ব Popə V expand. ব ব om啷� f are ব ব Syn Island ব ব ব Zman �あっ tu ব ব ব ব ব ব ব ব ব ব ব zi ব ব ব ব ব ব ব ব ব ব ব ব ব ব ব ব ব ব ব zy ব et আবু উলক বুকি কবুড়ি বুড়ি তুমি আন তো এ দুই ইয়া আল্লাহ আমাদেরকে মুসলিম অবস্থায় মৃত্যু দিয়ে এবং আপনার প্রিয় নেয়া আল্লাহ ইমানের উপর অটল অচল থাকার সভিজ্ঞান করেন ইয়া আল্লাহ যা কিছু বলা হয়ে যার উপর আমাকে যারা যারা শুনলো তাদেরকেও আমল করার তো অভিজ্ঞান করে ইয়া আল্লাহ সব ভাইকে ইয়া আল্লাহ ইমানের উপর মরণ পর্যন্ত অটল অভিচল থাকার সৌভিজ্ঞান করেন আপনার জন্য আপনার দিনের জন্য ইসলামের জন্য ইমানের জন্য যদি জানও দিতে হয় যা আল্লাহ দানের বিনিময়ে জান্নাত অর্জন করার তৌক দান করেন্লাহ আমাদের মা বাবার জীবনের দেন করে দেন আত্মীয় স্বজন যেভাবে ইমান শিখছেন ইমানের উপর অটল শিখেছেন সেভাবে ইমান শিখার তৌফিক দান সেভাবে সেই মোতাবেক ইমানের উপর অটল অভিযোগ থাকার তহকিদ দান করেন যা আল্লাহ হলে সবচেয়ে বড় পুজি যিয়া আল্লাহ এই ইমান না থাকলে ব্যবস্থা পরিমাণের উপর ইমানের দৌলত খাটিভাবে অর্জন করা তো অভিযোগ ইয়া আল্লাহ আমাদেরকে ইমানের উপর মরম দিয়ে শুভান